কারাগারে এক সাথী একবার আমাকে বলল বেসামরিক এক আমেরিকান ব্যক্তিকে কিছু মুজাহিদ্দিন হত্যা করে সেটি টেলিভিশন ও ইন্টারনেটে প্রচার করে দিয়েছে যাতে পুরো বিশ্ববাসী তা দেখতে পায় এর ফলে নিজেদেরকে মানবাধিকারের রক্ষক বলে দাবি করে আসা আমেরিকানরা আবুকারিব কারাগারে কি নৃশংস পার্শ্বিকতা করে আসছে তার উপর থেকে সকলের দৃষ্টি সরে গিয়ে মুজাহিদিন ভাইদের এই অপারেশনের উপর পড়ে আর তখন সেটা গরম খবরে পূর্ণতা হয় এই ব্যাপারে আমার মতামত জানতে চাল কারাগারের সেই সঙ্গীটি আমি জবাব দিলাম আমি কখনোই এমন কাজকে সমর্থন করি না যদিও আমি জানি মুজাহিদ্দিনরা যখন এই কাজটি করেছিল তখন তাদের মনে কেমন ঝড় বয়ে চলছিল দিনকে বিজয় করার জন্য তাদের মনের তীব্র আকাঙ্ক্ষা ইসলামের শক্তি ও গৌরব পুনরুদ্ধারের প্রতি তাদের সযত্ন প্রচেষ্টা উম্মার দুঃখ কষ্টে তাদের আহত অন্তর থেকে ঝরে পড়া কান্না এবং দুর্বল মুসলমানদের উপর শত্রুর বিষাক্ত মরণ থাবার প্রতি তাদের রাগ ও ক্ষোভ আমি উপলব্ধি করতে পারি এসব কিছুর কারণেই তারা এই খবরটি প্রচার করতে উদ্বুদ্ধ হয়েছে কিন্তু তা সত্ত্বেও তারা যা করেছে তা আমার নিকট পছন্দনীয় নয় আর আমি মনে করি তারা যদি এই কাজটি না করত তাহলে তার দ্বারা বরং তার তো এমন কাজে মনোনিবেশ করা উচিত যে কাজের মাধ্যমে জেহাদের পতাকা উত্তোলিত হবে এবং তার সেই সমস্ত কাজ থেকে দূরে থাকা দরকার যার ফলে এই পতাকার রং মলিন হতে পারে কিংবা যে কাজের ফলে শত্রুরা এর সুযোগ নিয়ে মুজাহিদিনের উপর অপবাদ আরোপ করে তাদের কাজকে নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ব্যবহার করতে পারে আমার সঙ্গী বিস্ময় ভট বড় উঠল আপনি আমাকে বড়ই বিস্মিত করলেন কেন আপনি এসব কাজকে পছন্দ করছেন না এগুলো কি ইসলামে হালাল নয় আমি উত্তর দিলাম হে আমার ভাই আমি যখন বলি আমি কোনো একটা বিষয় অপছন্দ করি তখন এর জন্য সেই বিষয়টির শরীর বিরোধী হওয়া অথবা বিবাদপূর্ণ হওয়া জরুরি নয় মুসলমানদের মাঝে যে বিষয়ে ঐক্যমত্ত আছে তার চেপিও আমার কাছে কিছুই হতে পারে না কিন্তু জিহাদের ক্ষতি করবে কিংবা এর মর্যাদা হানি করবে এমন সবকিছুর আমি বদ্ধপরিকর বিশেষ করে এটি এমন একটি সময় যখন যুদ্ধ কেবল যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই বরং মিডিয়াও এখন এই যুদ্ধে এক বিশাল ভূমিকা পালন করছে সুতরাং ইসলামের দাওয়াত এবং জিহাদের জন্য সবচেয়ে উপকারী এবং যথাযথ পদ্ধতি বেছে আমি এই অবস্থান গ্রহণ করেছি আমি বারবার আপনাকে এবং সবাইকে একটি কথা বলেছি নয়। যতদিন না তারা হালাল হারামের খাঁচা থেকে বের আসেন আর তার বদলে হালাল বিষয়গুলোর মাঝে কোনটি সর্বাপেক্ষা বেশি উপকারী কোনটি হালাল হওয়া সত্ত্বেও দিক থেকে ক্ষতিকর কোনটি জনক। কোনটি বেশি দোড়ালো আর কোনটি সবচাইতে সঠিক সে হিসেব করা শুরু না করেন অর্থাৎ একটি জিনিস কেবলমাত্র শরীরকে অপসন্দ করতে হবে আর সেটি হালাল হলে সেটিকে অপসন্দ করা একটি বিষয় ফরজ হওয়া ও হালাল হওয়ার মাঝে ব্যাপক পার্থক্য রয়েছে উদাহরণস্বরূপ বলা যায় নামাজ সকলকেই পড়তে হবে কারণ তা ফরজ ও বাধ্যতামূলক কোন মুসলমানের এই কথা বলার সুযোগ নেই যে আমি নামাজ পড়বো না কারণ আমি তা অপসন্দ করি কিন্তু মরুভূমির এক বিশেষ প্রজাতির খাওয়া হালাল হওয়া সত্ত্বেও কোন মুসলমান পারেন যে আমি সেটা করি কারণ সেই বিশেষ প্রজাতির হালাল নয় যে তা খাওয়া আবশ্যক এবং তা অপছন্দ করা সম্পূর্ণ নিষেধ আল্লাহ সুফান বলেন নিঃসন্দেহে এই কুরআন পদ দেখায় সেই দিকে যা সর্বাধিক সরল এবং সঠিক আর আল্লাহ রাব্বুল আলমিন আরও বলেন আর তোমাদের রবের কাছ থেকে তোমাদের প্রতি অবতীর্ণ উত্তম বিষয়ের অনুসরণ করো অতএব আল্লাহ তালা আমাদেরকে সবচাইতে কল্যাণকর উপকারী আর উত্তম কাজের অনুসরণ করারই নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন যারা মানোনবের সহকারে কথা শুনে অতপর যা উত্তম তার অনুসরণ করে মুসলমান হিসেবে আমাদের তো কেবল কোনটি হালাল আইন সিদ্ধ আর অনুমোদিত সেটি দেখলেই চলবে না এগুলো সর্বজন স্বীকৃত সকলেরই জানা আর সব বিষয় হালাল সেগুলোর দ্বারাই আমাদেরকে দিনের বিজয় আনতে হবে আল্লাহর হাতে যা আছে তা আমরা আল্লাহর অবদ্ধ হয়ে কখনোই পাব না আর আল্লাহর দিন কোনোদিনও হারাম কুফর বা শিলকের সাহায্যে বিজয়ী হবে না দিনের জন্য যারাই কাজ করতে চাইবে তাদের এই মৌলিক জ্ঞানটি থাকা চাই দিনের সাহায্যকারী ও মুজাহিদিনদের কাজের মূল নীতি হল হালালের মধ্যে থাকা ও হারাম পরিহার করা সুতরাং কেবলমাত্র হালাল হারামের ভিত্তিতে আমাদের প্রশ্ন তোলা উচিত নয় বরঞ্চ যেমনটা আগেও বহুবার বলেছি আমাদের বিবেচ্য বিষয় হবে অনুমোদিত একাধিক হালাল পন্থার মাঝে কোনটি জিহাদের জন্য সর্বাপেক্ষা উপকারী মুসলমানদের জন্য সবচাইতে বেশি কল্যাণকর এবং শত্রুর সবচেয়ে বেশি ক্ষতি সাধনকারী আমরা যখন খাদ্য পানীয় জামাকাপড় বা বিয়ের ব্যাপারে চিন্তা করি তখন কিন্তু আমরা শুধু অনুমোদিত শরীর সম্মত আর হালাল এতটুকু নিয়ে মোটেও খুশি থাকতে পারি না বরং আমরা সবচেয়ে ভালো খাবার ভালো পানীয় ভালো পোশাক আশাক আর সবচেয়ে উত্তম নারীটিকেই নিজেদের জন্য বেছে নেই কিন্তু যেই না দাওয়াত জিহাদ বা দিনের ক্ষেত্রে কথা উঠে তখন যেন সব গ্রহণযোগ্য আর পছন্দনীয় হয়ে দাঁড়ায় আর তা যদি হয় অনুমোদিত ইসলামের শরীরসম্মত আর হালাল তাহলে তো কথাই নেই আরও চমৎকার ব্যাপার আচ্ছা একটা উদাহরণ দিই যে নারীটি পক্ষাঘাতগ্রস্ত এক চোখে অন্ধ আর পঙ্গু তাকে বিয়ে করা কি শরীরসম্মত নয় নিঃসন্দেহে এটি হালাল এবং শরীরচ্ছম্মত তার উপর এমন নারীকে বিয়ে করার মাধ্যমে আপনি পুরস্কৃতও ভাবেন তাহলে কেন আপনার অভিলাষ আর প্রাণ পঞ্চাশটা থাকে এমন এক নারীকে বেছে নেবার যে আরবীয় তরুণ এক মুজাহিদিন ভাইকে একটি ব্যাপারে খুব করছে তাদের সাথে যেন বসনিয়ার ইতিম নারীদের বিয়ের ব্যবস্থা করা হয় এই ছিল তাদের চাওয়া উল্লেখ্য বসনিয়ার নারীদের গায়ের অনেক ফর্ষা হয় তাদের ভাষ্য এতে করে নারীদের নিরাপত্তা নিশ্চিত হবে বসলিয়াতে কি পরিমাণের জন্য চাপাচাপি করতে ভাই তাদেরকে কথা দিলেন যে কয়েকদিন পরে তিনি তাদের প্রস্তাবের জবাব দেবেন কিন্তু তাদের চাপাচাপি আর থামে না তো তিনি তাদেরকে বললেন আমি তোমাদের প্রস্তাব নিয়ে ভেবেছি এবং তোমাদের মাঝে উম্মার কথা বিবেচনা এবং নারীদের সম্ভ্রম রক্ষা করার যে মানসিকতা রয়েছে তা আমি শ্রদ্ধা করি আমি আফ্রিকার বহু দরিদ্র ও এতিম বোনদের কথা জানি যেমন আর এই সকল অঞ্চলের মানুষের রং আমি সর্বত্র চেষ্টা করব এই বোনগুলোর সাথে তোমাদের বিয়ে করিয়ে দিতে যাতে করে তোমরা তাদেরকে নিরাপত্তা দিতে পারো যেমনটি তোমরা চাও এর কিছুক্ষণ আগেই এই তরুণেরা কথা দিয়েছিল তারা তাকে কিছুদিন পরে নিজেদের উত্তর জানাবে কিন্তু সে যে তারা গেল এই ভাই আর কোনোদিনও তাদের কাছ থেকে এই বিষয়ে কিছু শুনলেন না তো কেন তারা প্রস্থান করলো আর কোনোদিনগুলোতে আমরা নিজেদেরকে কেবল হালাল ও সূর্যসম্মত জিনিসের মাঝেই সীমিত রাখি না বরং যেটি আরো ভালো সুন্দর ও মনোরম সেটি খুঁজি হে আমার ভাই আমরা যখন খাদ্য জামাকাপড় আর বিয়ে নিয়ে ভাবছি তখন আমরা সব বিশুদ্ধ ও সর্বোৎকৃষ্ট মানের কেবল গ্রহণ করতে চাই তাহলে দিন জিহাদ আর দাবাতের ক্ষেত্রে নিচু মানের কোনো কিছু গ্রহণ করা এইভাবে বোধগম্য হতে পারে আল্লাহ তালা উমাল আল ফিলিস্তিনিয়াকে রক্ষা করুন তিনি ইহুদিদের দখলদারিত্বর তলাকালীন সময়ে তার ছেলে মাহমুদকে ফিলিস্তিনায় পাঠিয়েছিলেন সে বুলেট বর্ষণ ও বোমা বিস্ফোরণ করে ইহুদিদের আস্থানায় ঢুকে পড়তে সক্ষম হয় শিকারের উপর হামলা চালানোর উদ্দেশ্যে সেখানে সাত ঘন্টার জন্য লুকিয়ে থাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত সে লড়াই করতে থাকে আর হত্যাকাণ্ড চালায় ছেলে মারা যাওয়ার পর মাকে তার সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল তার একটি কথা ছিল এমন আমি ওকে ইহুদিদের দিকে পাথর কুণ্ড ছুটতে যেন তারা ওকে গুলি করে মেরে না ফেলে যাতে ও আহত না হয়ে যায় কেননা তেমন তাহলে ওর কাথের যে গুরুদায়িত্ব ছিল সেটা সে কখনোই করতে পারতো না তিনি ছেলেকে বলতেন আমি যাই তুমি পাথর ছুঁড়ে মারার চেয়েও বড় কোনো কাজ করো তিনি আরো বলেন আমার ছয় ছেলে যাদেরকে আমি আল্লাহ রাহে কুরবানি করতে প্রস্তুত করেছি তবে তা হতে হবে মাহমুদের পরিকল্পনা করবে আমাদের মুজাহিদিন ভাইদের শ্রম সম্পদ আর আত্মত্যাগের তিন চতুর্থাংশই আজ নষ্ট হয়ে যাচ্ছে হয় তাদের অদূরদর্শিতার ফলে কিংবা তাদের নেতাদের অদূরদর্শিতার ফলে যার কারণে আমরা দেখতে পাই পরিচালিত করব কবে আমরা কেবল হালাল ও শরীরসম্মত হবার সীমা ছাপিয়ে আরো গভীরে দেখার চেষ্টা করব আর তাদের ভেতর থেকে সবচেয়ে মহান সম্মানজনক ও নিখাত কাজটি বেছে নেব যা জিহাদের পতাকাকে সমুচ্চ করবে আমার এই কারাসঙ্গীতি কিছু সিনেমা হল আর মদের দোকান বিস্ফোরণের কারণে যাবজ্জীবন সচাপ্রাপ্ত হয়েছে এই সুদীর্ঘ সময় কারাবন্দি থেকে এবং কারাজীবনে জ্ঞান আহরণের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত তার চিন্তাধারা পরিপক্কতা লাভ করেনি সে আগের মতোই রয়ে গেছে আমি আমার সঙ্গীতের দিকে তাকিয়ে বললাম তোমার যদি আমার কথা পছন্দ না হয় আমার কথা যদি মানতে না চাও তাহলে এক কাজ করো কাল জেল থেকে ছাড়া পেলে বের হয়ে আবারও সিনেমা হল আর মদের দোকান উড়িয়ে দিও ঠিক আছে তুমি এটাই করো যেখানে আজকের মুসলমানরা আরো বড় কিছু পেতে আগ্রহী তারা বিশ্বের সবচেয়ে দাম পরা পর শক্তির বিরুদ্ধে লড়াই করছে তাদের চাওয়া হলো একটি ইসলামী রাষ্ট্র তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্ব পরিচালনায় মুসলমানদের অবস্থান সুসংহত করতে এবং দুনিয়ার বুক থেকে কুফরকে নিশ্চিন্ন করে দিতে যখন তারা প্রত্যেক সচেতন ব্যক্তি আর মুজাহিদ্দিনদের কাছ থেকে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা শরীরের সবখানি রক্ত ভেলে দেওয়ার আশা করে তখন তুমি এটাই করো তুমি এই উঁচু মানার গন্তব্যে পৌঁছানোর জন্য কোনো কিছুতে অংশগ্রহণ না করে গুনাহগার মুসলমানগণ আর সাধারণ জনতার বিরুদ্ধে তোমার লড়াই অব্যাহত রাখো সিনেমা সিনেমা হল উড়িয়ে দাও যেখানে জনসাধারণের নিয়মিত যাতায়াত তোমার এই কাজটা হালাল শরীর সম্মত এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তাই না সে বলল না আমি এই কাজ আর কখনো করব না কারণ এখন আমি বিষয়টা বুঝতে পেরেছি আমিও মহৎ কিশোর আশা করি আমি জবাব দিলাম আমি তোমাকে যা বলেছি তা যদি তুমি বুঝতে অপারক হও তাহলে তোমার জ্ঞান ও বুঝের আরও পরিপক্কতা দরকার তুমি এখনো এই বিশ্বের চ্যালেঞ্জ বাস্তবতা এবং উম্মা ও দিনের কি প্রয়োজন তা বুঝতে যাদেরকে বর্তমান বিশ্বের ভাষায় হলো। যে কাজকে কিছু আলেম এক প্রকারের অঙ্গ বিকৃতি বলে আখ্যা দিয়েছেন চিন্তা করে দেখো এই কাজটি প্রচার করার পর কি পরিমাণ সুরগুল ডায় না গেল আল্লাহ শত্রুরা ভন্ড আলেমের দোল আমেরিকা আর অত্যাচারী জালেমরা এই ঘটনার সুযোগকে কাজে লাগিয়ে জিহাদের উপর অপবাদ প্রচারণা শুরু করেছে মুজাহিদিনদের উপর মিথ্যা অববাদ রটিয়ে মুজাহিদিন ও তাদের নেতিবাচক কাজের প্রতি সাধারণ মুসলমানদেরকে এবং বিশেষ করে ইরাকি মুসলমানদের মনকে একেবারে বিষিয়ে তুলেছে এই কাজের দিকে বিশ্বের মনোযোগ আকর্ষণ করা এবং টিভিতে ফলাও করে সম্প্রচার করা নিশ্চিতভাবেই কোনো উপকার বই আনেনি আমার বিশ্বাস যারাই এ কাজটি করেছে তারা সঠিক সিদ্ধান্ত নেয়নি কেউ যদি আজকে আল্লাহর শত্রুর মাথা উড়িয়ে দিতে যায়। তাহলে তাকে প্রথমেই ফেলেছিল। জিহাদ বোঝার সামর্থ্য শুরীর আকার ও মাপের উপর নির্ভর করে না বরং জিহাদ নির্ভর করে জিহাদের মাধ্যম মিডিয়া জনমত মানুষের সমর্থন এবং সঠিক ধাপ বেছে নেওয়ার পরিপক্কতার উপর কিছু সময় আসে যখন অন্যদের কথা ভেবে কিছু কাজ পরিহার করতে হবে কখনো বা একটি নির্দিষ্ট সময়ে একটি বিশেষ কাজ করার ব্যাপারে প্রাধান্য দিতে হবে কখনো আবার নিজেদের কাজ সর্বসম্মক্ষে প্রচার করতে হবে যদি দেখা যায় এ কাজের পলিশকার কার্যকারিতা আছে এবং এর থেকে কোনো বিবাদ বা বিপরীত প্রতিক্রিয়ার কোনো সুযোগ নেই যদি তারা এমনটি করতে পারে তাহলে তাদের নিজেদের মিডিয়া এমনকি শত্রুর মিডিয়াও তাদের পক্ষ হয়ে কাজ করতে বাধ্য হবে কেননা কেননা তারা তখন মিডিয়াকে সেভাবে পরিচালিত করতে পারবে যেভাবে তারা চায় শত্রুরা তখন আর তাদের ইচ্ছা মতো তারা মুজাহিদ প্রয়োজনীয়তা অপরিহার্য তবে শুধু ইসলামী সাহায্যে কেউ এসব লক্ষ্য অর্জন করতে পারবে না এই বিষয়গুলো সফলভাবে সম্পাদন করতে হলে বাস্তবতা বুঝতে হবে শত্রু ও তাদের ষড়যন্ত্রকে বিচক্ষণতার সাথে পর্যবেক্ষণ করতে হবে উম্মার পরিস্থিতি বিবেচনা করে দেখতে হবে যে কোনটি এখন সবচেয়ে বড় সমস্যা আর কি এখন উম্মার জন্য সবচেয়ে বেশি দরকার তুমি যদি আমাকে বলো হে শাহেক আপনি তো আমাদের আশার উপর পর্দা ফেলে দিলেন বৃহৎ পরিসরকে সংকুটিত করে দিলেন আল্লাহ রসুল সল্লাহু আলীহাসাল্লাম বন্ধুদেরকে হত্যা করেছেন বনুকুরায় যার অধিকাংশ জনগণকে মেরে ফেলেছেন আর তার কাজই আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ তাহলে আমি জবাব দেব হ্যাঁ মোহাম্মদ সল্লাহু আলিহাসাল্লামই আমাদের জন্য সর্বোত্তম আদর্শ এতে কোনো সন্দেহ নেই তবে তোমরা যদি একটু বুঝতে নিরীক্ষণ করতে গভীরভাবে অধ্যয়ন করতে তাহলে তোমরা মহা সাফল্য অর্জন করতে এই কারণে যে সব কোলামা এই মহান আদর্শ নিয়ে গবেষণা করেছেন তারা বলেছেন যুদ্ধবন্দুদের সাথে কি ব্যবস্থা নেওয়া হবে তা ইমামের ইচ্ছা তিনি চাইলে দয়াপর্বশ হয়ে তাদেরকে ছেড়ে দিতে পারেন তাদের থেকে মুক্তিপণ নিতে পারেন মুসলমান কারাবন্দীদের বিনিময়ে তাদেরকে মুক্তি দিতে পারেন হত্যা করতে পারেন কিংবা ইসলামের সাথে তাদের শত্রুতা কতখানি সেই ভিত্তিতে যা ভালোবান হয় সেটাই করতে পারেন এই উলামাদের মতে তার প্রতি গৃহীত ব্যবস্থার ভিত্তি হতে হবে ইসলাম ও মুসলমানদের জন্য কোনটি সবচেয়ে বেশি কল্যাণকর ও উত্তম সে কথা বিবেচনা করে ওলামাকণ আমাদেরকে এ ব্যাপারেই নির্দেশ দিচ্ছেন যেটি সবচেয়ে উপযুক্ত ও কার্যকর তা করতে হবে আর আমিও এ কথারই পুনরাবৃত্তি করছি মুজাহিনদেরকে আমরা জেহাদের প্রতিটি ক্ষেত্রে সবচেয়ে উত্তম পথ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি তুমি যদি যুদ্ধবন্দীদের ব্যাপারে দেখো তাহলে দেখতে পাবে তিনি কখনো তিনি তাদের কাছ থেকে মুক্তিপণের বিনিময়ে তাদেরকে ছেড়ে দিয়েছেন কখনোবা শিক্ষামূলক নজির স্থাপনের জন্য তাদের মেরে ফেলেছেন প্রতিশোধ বা অন্য কোনো কারণেও তিনি যুদ্ধবন্দীদের হত্যা করেছেন যেমনটা করা হয়েছে উড়াইনা গুচ্চের লোকদের সাথে যারা মোরতাদ হয়ে গিয়েছিল তারা রাখালদের হত্যা করে তাদের চোখ উখড়ে ফেলত তাই রসল্লাহ সাল্লু আলীহাসাল্লামও তাদের উপর একইভাবে প্রতিশ্রুতি নেন তিনি সাল্লু আলীহসাল্লাম কাবার গিলাপ ধরে ঝুলে থাকা এক কাফেরকে হত্যা হত্যার নির্দেশ দেন আর তার মৃত্যুর খবর মক্কা নেত নিকট পৌঁছে দেওয়া হয় যেন প্রত্যেক ব্যক্তি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার কিংবা ইসলাম ও মুসলমানদেরকে নিয়ে ব্যঙ্গবিদ্রোহ করার পূর্ণি সম্পর্কে জানতে পারে কিন্তু সব উদাহরণের কোথাও এমন দেখা যায় না যে তিনি যুদ্ধবন্দীদের সকলকে শুধুমাত্র হত্যাই করেছেন বরং যারা রসুলসল্লু আলিয়া ও তার দিনের বিরুদ্ধে শত্রুতায় সবচাইতে কঠোর ছিল তাদের প্রতি সবচেয়ে কঠোর ব্যবস্থা একমতার সাথে গ্রহণ করা হয়েছিল আবদুল উজ্জা বা আবদুল্লাহ ইবনে হতাল যাদেরকে রসুল্লাহ সাল্লু আলু সাল্লাম কাবার দেওয়াল ধরে দূরন্ত থাকা অবস্থায় হত্যা করেন তারা ছিল এমন এক গোত্রের লোক রসুল্লাহ সাল্লাহু আলিয়া মক্কা বিজয়ের দিনেই যাদের রক্ত হারাল বলে ঘোষণা দেন তাকে একজন আনসারের সাথে একটি অভিযানে পাঠিয়েছিলেন লোকটি আনসার থেকে হত্যা করে আর মুক্ত হয়ে যায় এই আবদুল্লা ইবনে খতাল আল্লাহ রসুলসল্লাহু আলিয়াকে নিয়ে বিদ্রোপমূলক কথাবার্তা বলত মসজিদদের সামনে তার দুজন বাদীকে দিয়ে মোহাম্মদ সল্লাহু আলিয়াকে কেন্দ্র করে ব্যঙ্গায়ত গান শোনাত তাই বন্ধুত্বের সময় নবীজি সোল্লাহ আলহাম তার একজন গায়িকা সহ তাকে হত্যা করেন আরেকটি উদাহরণ হল মুকাই বিন সাবাহ নামের এক লোককে হত্যা করা হয় যে ইসলাম গ্রহণের পরে মোরতাত হয়ে যায় মুসলমানদের হত্যা করে মুসজিদদের আল্লাহ রসুল সাল্লাহু আলিয়া সাল্লাম নামে মিথ্যা অপবাদ রটাতে ও তার সল্ল্লাহু আলহামের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে সাহায্য করে সুতরাং সেই অপরাধগুলোর কথা গভীরভাবে চিন্তা করে দেখো যেগুলোর জন্য তিনি সাল্লু আলীদেরকে হত্যা করেছিলেন আর তার সাথে তুলনা করো মক্কার জনপদের যাদেরকে তিনি নিরাপত্তা দান করেছিলেন যাদেরকে হত্যা করা হয়েছিল সেই লোকগুলো ইসলাম ট্যাগ খুন রাসুল সালু আলী ব্যক্তিগতভাবে আক্রমণ শত্রুতা এবং অপবাদ রটানোর মতো মারাত্মক সব অপরাধ করেছিল যেহেতু মক্কা বিজয়ের পর সকল মুশ্রিক বন্ধুদের মধ্যে থেকে কেবল এই লোকগুলিকেই হত্যা করা হয়েছিল তাই সাইকুল ইসলাম এ থেকে এই সিদ্ধান্তে উপনীত হন যে রসুল্লাহ আলী অবমাননা করা হলে তাকে হত্যা করা ফরজ কিন্তু তারপরও যদি এমন ব্যক্তি তার গোত্র থেকে পালিয়ে গিয়ে ইসলাম গ্রহণ করে আর তাকে নিরাপত্তা দেওয়া হয় তাহলে তাকে ক্ষমা করে দিতে হবে হাববার বিন আল আসওয়াদের ক্ষেত্রে এমনটি হয়েছিল সে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামের কন্যা জয়নাবকে হিজরতের সময় আক্রমণ করেছিল সে জয়নবের উঠে আঘাত করতে থাকে ফলে তিনি একটি পাথরের উপর পড়ে যান সে সময় তিনি ছিলেন গর্ভবতী তার গর্ভপাত ঘটে এছাড়া আরো উদাহরণ আছে যেমন বিন আবু জাহেল বিন খাতাল সহ আরো অনেককে ক্ষমা করে দেওয়া হয় শুধুমাত্র যে দুজন যুদ্ধা সৈনিককে বন্ধুত্বের সময় হত্যা করা হয় তাদের নাম যথাক্রমে আল বিন আল হারিস যে কথায় ও কাজে রসুল্লাহ সাল আলহ্লামকে অপমান ও তার ক্ষতি করত এবং উকবা বিন আবু মুই যে রসুল সাল্লু আলিয়া সাহাবিদের মারাত্মক ক্ষতি ও নির্যাতন করেই ক্ষান্ত হয়নি উপরন্তু কুরান ও নবীজি সাল্লু আলিয়া নামের মিথ্যাচার তার সালামের ক্ষতি করা তাকে গলায় কাপড় পিছিয়ে হত্যার চেষ্টা শেষ অবস্থায় তার সল্লাহ আল্লাহামের পিঠে উটের নারী ফুড়ি ফেলে দেওয়া এসব করেছে তাই আল্লাহ রসুল সাল্লু আল্লাহাম সব বন্ধুদের মধ্য থেকে কেবল এ দুজনকে হত্যা করেন ব্যাপারে যে নীতি গ্রহণ করেছিলেন তা অন্য কোনো ইহুদি গুত্রের সাথে করা হয়নি যেমন বনু কায়নুকা ও নাজির গুত্র সহি বর্ণিত হয়েছে যখন বনুকুরাজা গুত্রের ইহুদিরা নবীজ সাল্লু আলী সাথে চুক্তি ভঙ্গ করে কুরাইশ কাফিরদেরকে তার সাল্লু আলু ইসলামের বিরোধী সহায়তা করেছে আর তাদেরকে গাতফান গুপ্তের সাথে মিলে তার সাল্লু আলু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করেছে তখন রসল তাদের যোদ্ধাদেরকে হত্যা করেছেন এর আগে নয় আহজাবের যুদ্ধ সংগঠিত হবার পেছনে একটি কারণ ছিল এই গুপ্তের ইহুদিরা সুতরাং সব ইহুদি গুপ্তের মধ্যে রসুল্লাহ সালু আলু ইসাল্লাম বনুকুর সাথে আলাদাভাবে বোঝাপড়া করবেন এটাই স্বাভাবিক আর তিনি সল্লাহু আলী সাল্লাম সেটাই করেছেন কিন্তু তা সত্ত্বেও তার সল্লাহ আলুসাল্লামের গভীর প্রজ্ঞা এবং সাহাবিদের কথা বিবেচনা করে তিনি নিজে থেকে তাদেরকে হত্যা করার বিধান দেননি কেননা আনসারদের মাঝে নতুন ইসলাম গ্রহণকারী সাহাবিরা এতে খারাপ ধারণা করতে পারেন বরং তিনি আউশ গুপ্তে তাদের যে মিত্ররা ছিল এমন এমনকি স্বয়ং বুনজাগতের ইহুদিদেরকেই এই রায় দিতে বললেন আর ইহুদিরা তো সাহাদিবিন মোয়াজ রাজি আল্লাহ আনহুদের ঘোষিত যে কোনো রায় মেনে নেওয়ার ব্যাপারে অঙ্গীকার যে তাদের হত্যা করতে হবে। নিরীক্ষণ করে আমরা দেখি যে এমন একটি নেই যেখানে আলিয়া সৈনিক যুদ্ধা ব্যতীত অন্য কাউকে বন্ধুত্ব সময় হত্যা করেছেন বা সাম্প্রতিক ভাষায় যাদেরকে বেসামরিক ব্যক্তি বলা হয় এমন কোন ব্যক্তিকে হত্যা করেছেন সত্যি বলতে যোদ্ধাদের মাঝেও তিনি কেবল তাদেরকে হত্যা করেছেন যারা মুসলমানদের বিরুদ্ধে কুফর শত্রুতা যুদ্ধ ও ব্যঙ্গ ছিল ছিল সবচাইতে প্রখর এভাবে একজন মধ্যস্থারী ব্যক্তির মাধ্যমে এ দেওয়াটি ছিল হালাল ও ছাপিয়ে কোনটি ইসলাম ও মুসলমানদের জন্য সর্বোত্তম এবং কিভাবে আল্লাহর শত্রুদের সবচেয়ে বেশি ক্ষতি করা যায় তা এখানে বিবেচনা করা হয়েছে এভাবেই তিনি সাল্লু আলহিম ইসলাম ও তার সাথে সবচাইতে শত্রুতা পোষণকারী প্রত্যেক শত্রুকে উপযুক্ত শিক্ষা দিলেন যারা আল্লাহ রসুল ও তার দিনের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেন যেন তারা চুক্তি মানার ক্ষেত্রে বিশ্বস্ত থাকে এবং চুক্তির সীমা করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ও শত্রুতা শুরু না করার ব্যাপারে তাদেরকে বাধ্য করলেন এছাড়াও এর আরো অনেক কার্যকারিতা ছিল মধ্যস্থতাকারী সাহিব আহু এক্ষেত্রে সবচেয়ে হিংস্র শত্রুর বিরুদ্ধে সবচেয়ে তীব্র ও ক্ষতিপর পন্থাটি বেছে নিয়েছেন এবং তাদের সাথে অন্যান্য কাফির কি যুদ্ধকে একীকাতারে ফেলেননি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার তিনি সলালু আলী সাল্লাম কোন মৃতদেহকে বিকৃত করেননি বরং তা করতে নিষেধ করেছেন এমনকি রাসোর চোখের সামনে যে লোক তার সল্লাহু আলুের চাচা হামজা রাদিউল্লাহু আনহের অঙ্গ বিকৃতি করেছে সেই মূর্শুকের দেহ বিকৃত করা থেকে তিনি সল্লাহু আলুসাল্লাম নিজেকে বিব্রত রাখলেন যদিও অনুরূপ প্রতিশোধ গ্রহণ করা অনুমোদিত শরীর সম্মত তা সত্ত্বেও তিনি উম্মাকে শিখিয়েছেন যে জিহাদ এবং অন্যান্য কাজের ক্ষেত্রে সবচেয়ে উপকারী উত্তম ও পরিপূর্ণ পদ্ধতি বেছে নিতে হবে যেমনটি আল্লাহ তালা তাকে করতে বলেছেন আল্লাহ তালা বলেন আর যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তবে ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যে পরিমাণ তোমাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল আল্লাহ আল্লাহতালা এরপর তাকে আরো উত্তম বিষয়ের দিকে পরিচালিত করে তার বক্তব্যের সমাপ্তি টানেন তিনি বলেন কিন্তু যদি তুমি সবর করো তবে তার সবরকারীদের জন্য আরো উত্তম আল্লাহ সুত আরো বলেন আর মন্দের প্রতিফল তার অনুরূপ মন্দ তারপর তিনি বলেন কিন্তু ক্ষমা করে করে আর সৃষ্টি তাহলে তার জন্য রয়েছে আল্লাহর কাছে পুরস্কার আল্লাহ আল্লাহতালা আরো বলেন জখম সমূহের বিনিময়ে সমান জখম আর তারপর আল্লাহ আল্লাহতালা বলেন কিন্তু যে কিন্তু যে প্রতিশোধ গ্রহণ না করে ক্ষমা করে দেয় সেটি তার জন্য হবে প্রায়শ্চিত্ত মুজাহিদিনগণ ও জিহাদের পথে আহ্বানকারী দায়ীদেরকে এই জিনিসগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমি সর্বদা তৎপর হয়ে থাকি যাতে করে তারা নিজেদের আশা ভরসা সংকল্প প্রচেষ্টা উদ্যোগ এবং চিন্তাধারায় এই ব্যাপারগুলোর স্থান দেয় ইসলামী জিহাদের মর্যাদা তাদের মনে রাখতে হবে অম্মা ও দিনের সবচেয়ে প্রয়োজনীয় বিষয় কোনটি তা বিবেচনা করতে হবে নিজেদের কাজকে কেবল হালাল ও শরীর সম্মত এটুকুর মাঝে বেঁধে রাখলে চলবে না বরং তাদেরকে বেছে নিতে হবে মুক্তর মতো নির্মল কাজগুলোকে যা উম্মা ও জাহাদের জন্য সবচেয়ে উপযুক্ত কার্যকরী এবং জোরালো তারা যেন মাত্র ভাষা ভাষাভাবে কোনটি হালাল শরীরসম্মত ও অনুমোদিত সেই বিচারে কাজ না করে বরং তারা প্রত্যেকটি ব্যাপার খতিয়ে দেখবে মনোযোগ সহকারে পরীক্ষা করবে গবেষণা করবে যাতে তারা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে যে কোন কাজটি করা একটি বিশেষ সময়ের জন্য সবচাইতে উপকারী উৎকৃষ্ট এবং শত্রুর বিপক্ষে সর্বাধিক ক্ষতিকারক আমি শুধু এটুকু বলেই শেষ করব না বরং আমি আরও বলবো। এভাবে সর্বাধিক উপযোগী কাজটি বেছে নেওয়া ফরজ যেহেতু মুসলমানদের আজ অসংখ্য দায়িত্ব পূরণ করতে হবে আর ফরজ কাজের মধ্যে অনেক কিছুই পরস্পর বিরোধী সুতরাং হতে পারে খুব বিশাল পরিসরের কিন্তু কম উপযোগী একটি ফরজের বদলে তাদেরকে এমন একটি ফরজ কাজের ব্যাপারে প্রাধান্য দিতে হবে যার সুযোগ খুবই সীমিত কিন্তু অধিক উপকারী যেমন রাস্তায় বিভিন্ন জায়গায় অনেক হারাম পোস্টার আছে যেগুলো দলবদ্ধভাবে রাস্তায় নেমে ছিঁড়ে ফেলা যায় এ কাজ করার জায়গা ও সুযোগ অনেক বেশি তাই আমাদের এই জিহাদে আমরা তরুণদেরকে যেকোনো ভাবে কোনো প্রকারে কিংবা যার তাই মৃত্যুতে জিহাদে ঝাঁপিয়ে পড়া ফরজ এমনটা বলতে পারি না বরং তাদের উপর ফরজ হলো জিহাদের ময়দানের শত্রু মোকাবেলা করা উম্মার উপর আপতিত বিপর্যয় মুসলমানদের বিরুদ্ধে চলমান যুদ্ধ এবং মুসলমানদের চান মাল বৈধ ঘোষণাকারী শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানো এই কঠিন বাস্তবতার সাগরে যখন ইসলাম ও মুসলমানদের বিজয় প্রশ্ন আসে তখন শেখ আজি বেছে নেওয়া কর্তব্য যা উত্তম তাদের বেছে হবে কলঙ্কবিহীন নির্মল জিহাদের ঝান্ডা খুঁজে হবে সবচেয়ে বিচক্ষণ নেতৃত্ব সরকার পুষ্প আলেমদের বক্তৃতা মিডিয়ার মিথ্যা প্রচারণা কিংবা অন্তঃসারহীন আবেদ তারা যেন এই মনোনয়ন প্রক্রিয়া প্রভাবিত হয়ে না যায় বরং যেমনটি আমি বারবার বলে চলেছি এই বাসাই করার ভিত্তি হবে ইসলাম ও মুসলমানদের জন্য সবচেয়ে উপকারী জিহাদের ক্ষেত্রে সবচেয়ে নিষ্কলঙ্ক এবং শত্রুর বিরুদ্ধে সবচেয়ে ক্ষতিকর কাজটি বেছে নেওয়া মুজাহিদদের উচিত আক্রমণাত্মক জিহাদের উপর আত্মরক্ষামূলক জিহাদ পরিচালনায় অগ্রাধিকার দেওয়া কেননা আক্রমণাত্মক জিহাদ একটি দলগত দায়িত্ব ফরজে কিফায়া কিন্তু আত্মরক্ষামূলক জিহাদ একটি ব্যক্তিগত ফরজ ফরজে আইন তাই ওলামাগন আক্রমাত্মক জিহাদের ক্ষেত্রে অনুমতি নেওয়ার শর্ত আরোপ করেছেন যেমন মা বাবা বা রিংাতার থেকে অনুমতি নেওয়া তবে আত্মরক্ষামূলক জিহাদের ব্যাপারে এরূপ কোন আভ্যন্তরীণ হোক কিংবা বাহ্যিক যে কোনো কাফির বা জালিয়াম শাসকের হাত থেকে মুক্তির জন্য যুদ্ধ করা আত্মরক্ষামূলক জিহাদের অন্তর্ভুক্ত এভাবে জিহাদের মাধ্যমে মুসলমানদেরকে ও দিনকে শক্তিশালী করে তোলা তাদের লক্ষ্য হওয়া উচিত এই ধরনের জিহাদ সেসব সাধারণ হানাহানি চাইতে অগ্রাধিকার পাওয়ার যেগুলো তারা কেবল শত্রুকে কারাবন্দীদের মুক্তির জন্য জিহাদ করায় প্রাধান্য দিতে হবে কেননা আত্মরক্ষামূলক জিহাদ বলতে এমনটি বোঝানো হয় এবং তাদের উচিত দুর্বল ও মজদুমদের উদ্ধার করার জন্য প্রাণপন সংগ্রাম করা যেমনটি আল্লাহ বলেন আর তোমাদের কি হলো তোমরা লড়াই করছোনা আল্লাহ রাহে দুর্বল সেই সব পুরুষ নারী ও শিশুদের পক্ষে যারা বলে হে আমাদের পালন কর্তা আমাদেরকে এই জনপত্রীকে অত্যাচারী আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন রক্ষাকারী বন্ধু নির্ধারণ করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী নির্ধারণ করে দাও সহিবাদিতে আবু মুসা আলাহ আলী আলিউল্লাহ আনহুটিকে বর্ণিত একটি মারফু হাদিসে বলা হয়েছে যে আলী আসাল্লাম বলেন দাস মুক্ত করো এ কারণে ইমাম নবী রাহিম বলেছেন যদি শত্রুরা এক বা তার চেয়ে বেশি সংখ্যক মুসলমানকে বন্দী করে তবে অধিক শক্তিশালী মত হচ্ছে হবে শত্রুরা মুসলমানদের ভূমিতে প্রবেশ করেছে তাই তাদের বিরুদ্ধে সেভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে অর্থাৎ আত্মরক্ষামূলক জিহাদ কেননা একজন মুসলমানের পবিত্রতা মুসলমানদের ভূমির পবিত্রতার চাইতে অনেক বেশি সুতরাং কারাবন্দীদের মুক্তির জন্য প্রচেষ্টা করা ফরজ কোনটির উপর কোনটিকে প্রাধান্য দেওয়া উচিত সেটা বোঝা কঠিন বাস্তবতায় দলের ধারণ শত্রুদের অনিষ্টের পরিমাণ এবং ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে শত্রুদের শত্রুতা ও যুদ্ধের তীব্রতার কথা মাথায় রাখলে একজন মুজাহিদিনের পক্ষে বিভিন্ন ফরজ কাজের মধ্যে অগ্রাধিকার নির্ণয় করা সহজ হবে যার প্রকৃত ফলাফল হলো সে দলবদ্ধর দায়িত্ব অর্থাৎ ফরজে কি চাইতে ব্যক্তিগত ফরজ অর্থাৎ ফরজে আইনের ব্যাপারে অগ্রাধিকার দিবে আর সে বুঝতে পারবে কোথায় কখন নীরব থাকা বা দেরি করা চলবে না কেননা এসব ক্ষেত্রে বিলম্ব করার অর্থ হচ্ছে মুসলমানদের উপর বিপর্যয়টি কেনা তাদের রক্ত মাংস শত্রুর জন্য হালাল হয়ে যাওয়া বা এমন ভয়ানক কোনো পরিণতি সুতরাং তারা গুরুত্বপূর্ণ কাজে অগ্রাধিকার দেবে আর কেবল কেবলমাত্র তার নিজের উপর কত হানি ফরজ সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকবে না আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি মুসলমানদের ব্যাপার সমূহের মীমাংসা করে দেন এবং তিনি যা ভালোবাসেন এবং যে কাজে সন্তুষ্ট হন তার উপর মুসলমানদের নিরাপদ হবার তো দান করেন নিশ্চয়ই আল্লাহ তারা এ কাজ করতে সক্ষম তিনি সত্য বলেন এবং তিনি সরল পথে পরিচালিত করেন একজন ভাই আমার লেখাগুলো পরে তার মাথায় গেঁথে থাকা তথ্যের সাথে মিলিয়ে আমাকে বলল হে সাহেব আপনার কলম চালানায় নরম হন এর উপর দয়া দেখান যার উত্তরে আমি বলব আমি এর উপর দয়া দেখাবো এমন কি একে প্রশন্ন করে তুলব তবে তা করব মুসলমানদের জিহাদের পক্ষে একে চালানোর মাধ্যমে আর যা কিছুই জিহাদের সুনাম নষ্ট করতে চাইবে তা নিয়ে মিথ্যাচার করবে কিংবা জিহাদকে ভুল পথে পরিচালিত করবে তার পক্ষে লেখা থেকে আমি কলমকে পবিত্র রাখব জেহাদ কার ব্যক্তিগত সম্পত্তি নয় যে সে এর উপর বিশেষ অধিকার ফলাবে যে পথে ইচ্ছা সে পথে জিহাদকে পরিচালিত করবে এমনটি ভাবলে চলবে না বরং এতে সকল মুসলমানের অংশ আছে জেহাদের তত্ত্বাবধান করা এবং জিহাদ কায়ে জন্য সর্বাত্মক চেষ্টা করা মুসলমানদের কর্তব্য আর এই কর্তব্য পালনের জন্য তাদেরকে জেহাদে অংশগ্রহণ করতে হবে বিশ্বস্ততার সাথে জিহাদের ব্যাপারে নিজেদের মত প্রকাশ জিহাদের তুষামত বা মন ভরণের কথা ব্যবহার করা উচিত নয় কোন রূপ বিপদগামিতা কিংবা ভুল কাজে সাই দেওয়া উচিত নয় কি তাদের সবচেয়ে কাছের কেবল যদি তা বলে তবুও তা ঠিক হবে না কোনো বিশেষ ব্যক্তিকে খুশি করার বদলে সে কাজে অগ্রাধিকার দিতে হবে যা এই কথা এক কষ্টের কথা ব্যক্ত করে যার দ্বারা জিহাদের দিকে আহ্বানকারী দায়ী ও মুজাহিদ্দিনদের প্রতি আমার সবচাইতে আন্তরিক উপদেশ প্রদান করছি আমার এই কথাগুলিকে তোমরা সাহেব কি বুঝিয়েছে নাকি চুমুক বুঝিয়েছে এই চিন্তার মাঝে সীমিত করে ফেলো না কেননা তাহলে তোমরা এর প্রকৃত স্বাদ সাধন করতে পারবে না বরং তোমরা যা চিন্তা করছো তার চাইতে এই ব্যাপারটি আরো অনেক বিশাল এবং আরো মহান আমি নির্দিষ্ট কিছু ব্যক্তিত্বকে নিয়ে ব্যস্ত থাকতে না। কেননা তা আমাকে দায়ী ও মুজাহিদ্দিনদের থেকে দূরে সরিয়ে রাখবে যাদেরকে আমরা সত্যের ধারক বাহক ও সচেতন বলে বিবেচনা করি আল্লাহ সারা আর কাউকে আমরা অতিরিক্ত প্রশংসা করতে চাই না ইনশাআল্লা আমার এই উদ্বেগ ও লিখেছি যা অস্ত্র পারে। জিহাদকে সর্বাধিক কল্যাণ করার পথে পরিচালিত করা এবং আল্লাহর দিনের জন্য সর্বোচ্চ সুফল বই আনার উদ্বেগ থেকে আমি এই কথাগুলো লিখেছি যেন আমি জিহাদের ক্ষেত্রে কোনরূপ বিপদ জামিতা ত্রুটি বিচ্যুতি এবং ভুলের ব্যাপারে সতর্ক করে দিতে পারি